সঙ্গীত ভক্তরা শুনছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী আল আমিন সাকির প্রথম একক আয়োজন অচেনা সুর অ্যালবামে আরও যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন মাইনুদ্দিন ওয়াদু শাহ পরম সাইফি ও শাউন আহমা সার্বিক দিক নির্দেশনায় আসহাবুদ্দিন আল আজাদ সঙ্গীত পরিচালনায় কবির রিয়াদ হায়দার আর উপস্থাপনায় আমি ইয়াসিন হায়দার অ্যালবামটি যৌথভাবে প্রযোজনা ও পরিবেশনা করেছে শান মদিনা শিল্পী গোষ্ঠী পঞ্চান্ন বি পুরানা পল্টন ঢাকা এবং আর সাইজ শিল্পী ভিক্টোরিয়া কলেজ রোড কুমিল্লা আল্লাহ হাফিজ